السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين شماني দর্শকবৃন্দ দূর দূর কাছ থেকে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু جعفر طه رحمه الله রচিত বয়ান এ আকিদাহ আল سنন والجماعه اهل السুনه والجماعه আকিদার বর্ণনা এই কিতাবটির মানুষ এবং জিনিস আগেই তিনি সেটাও তিনি সৃষ্টি করেছেন ও মানসাহ আমিন্নাতফাদ মিনহু যাদেরকে ইচ্ছা তিনি তাদেরকে জানাতে প্রবেশ করবেন তার দয়া ও মানসাহ আমিন হুম ও যাদেরকে ইচ্ছা তাদেরকে তিনি নির্ধারণ করা হয়ে গেছে অসহায় খোলে কালাহু এবং যেটার জন্য সৃষ্টি তাকে সৃষ্টি করা হয়েছে সেদিকে সে ধাবিত হবে এখানে আমাদের ইমাম যে বলেছেন যে জান্নাতের জন্য তাদেরকে তৈরি করা হয়েছে আমরা গতভাবে আলোচনা করেছিলাম জান্নাতের যে বৈশিষ্ট্য জানাতের যে জান্নাতের কি কি অবস্থা হবে জানাতে তার কিছু আলোচনা আমরা গতভাবে করেছি এবং বলেছিলাম জানাতের দরজা রয়েছে এবং জানাতের দরজা আটটি সেটা আমরা বলেছি এবং বলেছি জান্নাতের আটটি দরজার পাশাপাশি ভিন্ন ভিন্ন কিছু আমলেরও দরজা থাকবে যেগুলো দিয়ে প্রত্যেক আমলকারী ডাকা হবে তো আমরা সেগুলো আলোচনা করেছি গত পর্বে আজকে আমরা আলোচনা করব জান্নাতের যারা যাবে সবাইকে একস্তরে থাকবে না তাদের স্তর বিভিন্ন হবে আমার তার দরজা নির্ধারণ হবে ওমাইয়া আমিল বা উলাহাত যে কেউ ইমানদার হয়ে আল্লাহর কাছে আসবে এমন অবস্থা যে সে কাজ করেছে সৎ কাজ করেছে তাদের জন্য উঁচু দরজাসমূহ থাকবে এর অর্থ হল দরজার উঁচু দরজা নিচু নিচু দরজা দুইটা দরজায় আছে এজন্য শেখ হোসেন ইব্রাহিম রহমতুল্লাহ আলী বলেন জান্নাতের দরজা বিভিন্ন রকমের বিভিন্ন তাদের দরজা একটা দুইটা নবা তাহার স্তর বিভিন্ন রয়েছে আল্লাহ তালার মোত্তাকিরা যে দরজা যাবে তা সেটা যারা কম তাকওয়ার দিকে তারা নিচু দরজা যাবে এটাই হচ্ছে নির্ধারিত এবং এটা তাদের ইমান এবং তাকওয়া অনুসারে সেটা নির্ধারিত হবে الله تعالى القرآن الكريم يقول لسن من كان يريد العاجلت عجلنا له فيه ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاح مضموما مدحورا دنیا ارکاز کروا به دنیاه چایبه دنیاه بكذاكه اجتا توقو اجتا توقو دان کروا تار فور تار جنن جن جهنم راقبو نکیبتو نندیتوه ایک شکنشت حقبه ومن اراد الاخرطا جهكو آخرت چایبه وسعالها سعیها آخرت ارکاز کروا به فأولائك তাদের যে প্রচেষ্টা সেটা সেটা সেটা গ্রহণযোগ্য হবে সেটা সুক্রিয়া আদায় করা হবে কল্যাণ নুমিত হা উলায় ওহা উলায় আমি জান্নাতি আমি জানে উভয়কে আমি দান করি ওহা উলাহিনা তয় রব্বিকে আল্লাহর পক্ষ থেকে সেগুলি দেওয়া হয় ও মা কানা ত ও রব্বি আল্লাহ প্রদান দান কারো জন্য তিনি বন্ধ করেন দুনিয়ার বুকে সবাইকে তিনি দান করেন কিন্তু আখের শুধু শুধু তিনি শুধু জান্নাতি যে জান্নাতে দান করবে জান্ন দান করবে সবাইকে দিবেন তিনি জান্নাতিদের আরামে রাখবেন জাহান্নদের কষ্টে রাখবেন এটাই এত অর্থ কুলার নুমিকানা বলছেন বারাদিন দেখুন কিভাবে আমরা শ্রেষ্ঠ তো দিয়ে থাকি তাদের দলকে আরেক দলের উপরে অর্থাৎ জান্নাত দুনিয়ার বুকেও আমরা একে অপরকে দিয়ে থাকি ইমান এবং তাক ক্ষেত্রে ঠিক আশেরাত এবং সেখানে একটা বড় পার্থক্য তারতম্য তাদের জন্য সেখানে থাকবে এবং তারা উঁচু দরজা অবস্থান করবে যদি আল্লাহর আমল কেউ করে আল্লাহ তাল নির্দেশিত পন্থায় কেউ চলে এটাই অনজুর কাইভাবল না বারো দশ মাইলার বারো আহ ওলা আখরা তু আকবর দরজা তুম আকবর তফতাহ এটার অর্থ অর্থাৎ আখরা তল্লা তারা দুনিয়ার বুকে যেবে মানুষ স্তর বিভিন্ন হয় আখেরাত আল্লাহ তারা সেরকম স্তর দিবেন কারণ সেখানের দরজা আরও বেশি সুন্দর হবে যেন আকবর দরজা তুমি আকবরু তফ বলা হয়েছে দুনিয়ার বুকে মানুষ হয়তো নিজে কষ্ট করে সেটা অর্জন করে কিন্তু আখেরাতে সেটা তারা দুনিয়ার যা করে গেছে আখরাতের কাজ সেটা অনুসারে তাদের স্তর নির্ধারিত হয়ে যাবে কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন তিলকিয়ার রসুলু ফদল না বারোদম আলাহ বারো দিন মিনহু মান kallama Allah wa rafa'a ba'dhum darajatin wa atayna Isa ibn Maryam al-bayyinata ayyadnahu bi ruhil qudus dunyar buke imandar darar kintu ek sthor na ek sthor na emon ki nabiro ek sthor na nabiro sthor bhinash ase temro imandar der sthor bhinash royeche Allah ta'ala tader moddhe sthor bhinash onshoy যারা দান করেছে তারা একরকম না তাদের মত হবে না তাদের হুকুমটা আলাদা হবে আল্লাহ দুনিয়ার বুকেও যারা মক্কা বিজয়ের আগে যুদ্ধ করেছে এবং যারা মক্কা বিজয়ের আগে ইমান এনেছে তাদের খরচ করেছে তারা রকম হবে না বরং তাদের মর্যাদা বেশি হবে তাদের থেকে যারা এর পরে করেছে কারোর স্তরে থাকবে কেউ নিচে স্তরে থাকবে এই জন্য কোরআনকারী মনোয়ে আল্লাহ বলে এক সমান হবে না ইমানদারদের মধ্যে যারা বসে আছে যুদ্ধে যায়নি জেহাদ করেনি এরা রকম হবে না তাদের মতো হবে না যারা জেহাদ করেছে আল্লাহর রাস্তায় তাদের জাহান এবং মাল দিয়ে ফদ্দারল্লাহ মুজাহিদিনা মোয়ালি মোয়ান ফুসি মাল কায়দি না যারা যা আল্লাহ তাম যারা জেহাদ করে আল্লাহর পথে জাহান এবং মাল দিয়ে যারা ইমান বসে আছে তাদের থেকে উচু স্তরে রাখবেন এদেরকে যারা আল্লাহর পথে জেহাদ করবে এরপর আল্লাহ তারা বলছেন কুল্ল ওয়াই হোসনা আল্লাহ প্রত্যেককে আল্লাহ তালা তা জান্নাতের ওয়াদা দিচ্ছেন যারা ইমান আনবে তাদের জন্য তারপর বলছেন ফদ্দ আল্লাহ মুজাহিদিন আল কায়দিনা যারা আল্লাহর পথে জেহাদ করবে এবং যারা বসে বসে বসে থাকবে ইমান কিন্তু তারা ভয় ভীত হয়ে বসে থাকবে জেহাদ করবে না সব এক রকম হতে পারে না এবং তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন জেহাদীদেরকে প্রকাশ্য তাদের আজির হদা বেশি সবাব দিয়ে প্রকাশ্যদেরকে দারাজ কি সেটা বেশি দিয়েছেন আল্লাহ তারা বলছেন দরাজ মিনহু তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ স্তরে তাদেরকে নিয়ে যাওয়া হবে ওয়াক্ষমা দেওয়া হবে রাহমাতান এবং তাদেরকে দয়া প্রকাশ দয়া দেখান করা হবে তাদের উপর ও কান আল্লাহ কাপুরা আল্লাহ তালা খমাসীল অন্য আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছ যে হাজিদেরকে ফানি করানো আর মসজিদে হারাম নির্মাণ এটা এটা হবে অর্থাৎ কারবে করাইসটা এটা করতো এবং তারা অহংকার করত এই জন্য আল্লাহ তালা বলছেন যে এই কাজটাও ভালো কিন্তু এই কাজ হচ্ছে ওদের মত হতে পারে না যারা ইমান এনেছে আল্লাহর উপরে আখাতের উপরে এবং আল্লাহর পথে জেহাদ করেছে লা রকম হতে পারে না আল্লাহর কাছে আল্লাহ অল্লা উল্লাহিদুল কৌমালমিন আল্লাহমদের কখনো শরীর পাথ দেখান না তারপর আল্লাহ তালা বলছেন তাদের ইম আল্লা দিন আহ ওয়াজ যারা ইমান এনেছে হিজরত করেছে আল্লাহর ফতে জান জেহাদ করেছে তারা আল্লাহ নিকট অতি উঁচু স্তরে থাকবে যে তাদেরকে রহমত দিবেন এবং তাদের সন্তুষ্ট হবেন এবং এমন জান্নাত দিবেন যেখানে রয়েছে নেহমত যেটা হবে চিরস্থায়ী খিনে ফিয়া আবাদান সেখানে তারা চিরস্থায়ী হবে ইন্দা হাজিম আল্লাহর কাছে রয়েছে برو فتاة دانشتار الله كثير ونهاية الله تعالى قالت ام من هو قانتون آنا ليل ساهدا وقائما يحضر الآخرة ورجو رحمة ربه قل هل يستبع لذن يعلمون الذين لا يعلمون إنما يتذكروا الألباب الله تعالى قالت جهي بكتی راتي ربلا دارا الله عبادت کره دعا کر الله كثير سجدات حكي دارية دعا کر سجدات دعا کر الله جنو دارية قرآن قرفات کر صلاة دائي کر اپنو سجدات کر এবং আখের ভয় করে আল্লাহর রহমতের আশা করে সে কি অন্য ওই ব্যক্তির মত হবে যে এই কাজগুলি করে না কখনো নয় বরং আল্লাহ তালী যেন বলছেন হালি ইস্তাউলিয়াম যারা জানে আল্লাহর সম্পর্কে যারা জানে বেশি আবাদত করে যারা জানে আর তারা জানে তারা কখনো সমান হতে পারে না ইন্নামা ইতাকারুল আলবাব তারাই তো সফল সফল কাম হবে তারাই তো এই আল্লাহর বিধি বিধান থেকে উপকৃত হতে পারে এবং তারাই তারাই এগুলি দিয়া गुल यागुली शिक्षा नीते जरा विवेकवान विवेक बनरा शिक्षा नहीं थे शिक्षा नहीं, नहीं, नहीं। आल्ला आयात पड़े जाए क्योंकि ता को शिक्षा नीते शिक्षा नीति जा रा पारे तैयार बेसि ते मरदाओ बेसिताला दिए क्यों तरह जाने जिन्हे शुनिब करते आल्ला तला दिन आमानू যা করো সবই তিনি জানেন বোখারি বর্ণা করেন বলেছেন মান আমানা মানা বিসুলি যে কেউ আল্লাহর উপর ইম আনবে রসুল ভাই ইমান আনবে ও আকাম সরাত কায়ম করবে এবং রমজান তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন সে আল্লাহ জিহাদ করুক বা না করুক জাহাদিহাদ করুক বা না করুক অথবা জেহাদ না করে ঘরে বসে থাকুক কিন্তু এই কাজগুলি করলে আল্লাহ তালা তাকে জাননাতে প্রবেশ করাবেন তখন সাহাবাহ কাম বললেন ইহা রাসুল্লাহ মানুষকে সংবাদ দিব না তখন আল্লাহ এই রয়েছে গুলো উঁচু স্তর গুলো রেখেছেন যা আল্লাহ আল্লাহ জেহাদ কবে তাদের জন্য মা আবাদ দরজা তাই না কেমাবাহিনাউল আদ দুই দরজার মাঝখানে যে দূরত্ব সেটা আসমান এবং জমিনের মতো ফাইজা আল দুই স্তরের মাঝখানে দূরত্ব দুই স্তরের মাঝখানের যে মর্যাদা সেটা আসমান জমিনের মতো মর্যাদা এত বেশি মর্যাদাপূর্ণ এক এক স্তর ফাইজা আছে আলতুমা তারপর সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে ফ্স আলু আল্লাহর কাছে জান্নাত চাইলে সে যে ফেরদাউস জান্নাত চাইবে ফাইনাহ আওসাতুল জান্নাতি ও আয়লা জান্নাত সেটা হচ্ছে জান্নাতের মাঝখানে এবং সেটা জান্নাতের উপরিভাগে এরপর অন্য ওই হাদিসের রা বর্ণাকারী বলেন আর আু কওয়াল ও ফু আসুর রহমান এই জান্নাতের উপরে হের সহমানের আর্স এই অমিন হু তাফুল আনহারুল জান সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয় অনুরূপভাবে হাদিস এসেছে আনাস মালেকাজি উল্লাহন বর্ণিত তিনি বলেন উম হারেসা রসুল্লাহামের কাছে এসে বললেন যে ইয়ার রসুলাল্লাহ হা রেসা তো বদের যুদ্ধে মারা গেল তাকে ভিন্ন কোন একটা তীর এসে তাকে মেরে ফেলেছে মহিলা বললেন হার সম্পর্কে আপনি জানেন যে হারাকে আমি কত বেশি ভালোবাসি যদি সে জান্ না তাহলে আমি আর কাঁদবো না অথবা আমি তার জন্য কি করতে পারি আপনি দেখুন তখন রসুল্লাহ সাল্লাহাম তাকে বললেন আজান্না তুনু আজান্না তুনু আহেদাত হিয়া তুমি কি মনে করছো হারসা তোমার ছেলে হারেসা একটি জানাতে গেছে ইন্নাহা জেনারুন সে তো অনেক জান্নাতে গেছে অর্থাৎ জান্নাতের যে সমস্ত পেয়ে গেছে ফিল দার্জা সময় সর্বোচ্চ ফেরদাউসে অবস্থান করছে সেখানে চলে গেছে এই জন্য রসল আসালাম অন্য হাদিসও জান্নাতে জাননাতে জানাতে যারা যাবে তাদের যে মর্যাদা স্তর বিন্যাস হবে সেটাও তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন বোখারি মুসলিম এসে দিয়ে এসেছে ফুসদ কুদির আন্দোলন থেকে رسول الله صلى الله عليه وسلم قال إن أهل الجنة يتارى أهل الغرف من فوقهم كما تارى يتارى أهل القوك والدوري الغابر في الأفق من المشرك والمغرب جانت رأى را دیکھتے پا بي پرش فر کے جارة اوپر آسه غرف جارة اوپر جارة بشيش شورم مو پراشاد روئے چه تادر اوپر تادر كده دیکھتے پا بي جاملی بابي ایک جون مانوش دنیا ته پاچ چوبا پاچ چتو ته اوپر تارو کا كده যে তারকার চলে যাচ্ছে তারকা যেভাবে দেখতে পায় আলো সেরকম আলোর মতো দেখতে পাবে তাদেরকে দুইজনের মধ্যে দূরত্ব এত বেশি হবে এবং একজন মর্যাদাও এত বেশি হবে কসুল আল্লাহ সাহাবাহাম বলেন্লা রসুল তিলকা মানাজ এটা কি শুধু নবীদের মর্যাদা যেখানে তারা থাকবে পোস্ত পারবে না কলা বেলা রসুল বললেন অবশ্যই সেখানে অন্যেরাও যেতে পারবে আমার প্রাণ তার শপথ করে বলছি রিজালুন আমানু সদ্দা কিছু লোক আল্লাহর উপর ইমান এনেছে এবং রসুলদেরকে যথার্থভাবে সত্যায়ন করেছে তারাও সেখানে পৌঁছতে পারবে এর অর্থ হচ্ছে জান্নাতিদের দরজা বিভিন্ন ধরনের স্তর বিভিন্ন রকম হবে বিভিন্ন রকম স্তর হবে সর্বোচ্চ স্তরে যদি নবী সিদ্দিকরা থাকে সেখানেও কিছু লোক পৌঁছতে পারবে যারা আল্লাহর ইমান এবং তাদের জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ এবং তার রসুলের নির্দেশনাসামা যে ওই না যে যারা উপরে থাকবে তাদেরকে নিচে যারা তারা দেখবে যেন একটি তারকা উদীতে হচ্ছে আকাশের প্রান্ত দেশে আকেরও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে সুতরাং বোঝা গেল যে ইমানদারদের স্তর বিভিন্ন রকম হবে এবং তাদের স্তর অনুসারে আল্লাহ তালা তাদের আমল অনুসারে তাদেরকে তাদের স্তর নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তালে এই জন্য কোরআন কারিম বলেছেন উলয় কিমা সবারও বিশেষ গর্ভাসমূহ বিশেষ কামরাসমূহ তাদের জন্য জয়িত থাকবে তারা দুনিয়ার বুকে সবর এক করেছে এই সবর তিন ধরনের তারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে আল্লাহ দিনের উপরে প্রতিষ্ঠিত থেকেছে এবং আল্লাহ কোন রকম কমতি করেনি বিপদ তার সম্পূর্ণ ধ্বজ ধারণ করেছে অন্যায় না যাওয়ার জন্য ধ্বজ ধারণ করেছে কোনো ক্রমেই তারা অন্যায়ের পথে পা বাড়ায়নি এই লোকগুলো বিশেষ কামরাতে অবস্থান করবে অন্যায় তা আল্লাহ তার বলেছেন ওলা উমা দুকুম ওলা ওলা উল্হাদুকুম বিল্লাতি যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলো তোমাদেরকে তোমাদেরকে এগুলো তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর নৈকট্য এনে দিবে না তবে আল্লাহর নৈকট্য তো দিতে পারবে তারাই সেই কাজগুলি যেগুলো যদি তোমরা সেগুলো যদি তোমরা করো তোমরা অবশ্যই করতে পাবে আর তা হচ্ছে থাকবে বহুগুণ তাদের বহুগুণ প্রতিদান এবং তারা সেই কামরাতে তারা নিরাপদভাবে থাকবে কামরার ভিতরে অর্থাৎ সুনির্দিষ্ট সুন্দিষ্ট কামরার মধ্যে তারা নিরাপদে অবস্থান করতে থাকবে এভাবে দেখা গেল যে কিছু গোরফা আছে যেগুলো যেগুলো স্পেশাল লোকদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আর সাধারণ ইমানদারদের জন্য বিশেষ কিছু নিয়ম দিয়েছেন কিন্তু কেউ মনক্ষুণ্ণ হবে না এই জন্য যে কেউ কারটা দেখতে পায়নি প্রত্যেকে তারটা নির্ধারিত থাকবে শুধু দেখতে পাবে যে হ্যাঁ উপরে আছে কিন্তু তাদের যে অবস্থান তাদের সেখানে কি অবস্থা সেটা তারা বুঝতে পারবে না এই জন্য মনক্ষুণ্ণ হবে না কিন্তু প্রত্যেকেই মনে করবে তাকে যা দেয়া হয়েছে এটা অনেক বেশি এরকম এত বেশি কেন এত বেশি দেয়া হয়েছে সে তার বেশি কল্পনাও করতে পারবে না জান্নাতে যারা উপরে থাকবে আল্লাহ আল্লাহতালা তাদের কথা উল্লেখ করেছেন কোরআনে করিম বলেছেন অলিমান খা ফা কম রব্বিহি জান্নাত যারা আল্লাহ তালাকে ভয় করবে তাদের জন্য সুস্পেশাল দুটি জান্নাত রেখেছেন আল্লাহ তালার সামনে অবস্থানকে এবং আল্লাহ তালাকে তার সামনে যেতে হবে এই ভয় যারা করবে এবং আল্লাহ তালা তিনি কত সম্মান সেটা তারা স্মরণ করে যারা আল্লাহকে ভয় করবে তাদের দুটি জান্নাত রয়েছে তারপর আল্লাহ তালা সেটা গুণাগুণমান্য করেছেন এর পর বলেছেন আল্লাহ তালা অমিন্দু নিহিমায় জান্নাতান তার থেকে নিম্ন পর্যায়ে দুটি জান্নাত থাকবে তাহলে বোঝা গেল উপরে দরজায় যারা যাবে উপরে স্তরে যারা যাবে সেটা তারা এক শ্রেণীর মানুষ হবে নিচু স্তরে যাবে তার আরেকশ্রীর মানুষ হবে সেখানে জান্নাতের দুটি ভিন্ন ভিন্ন স্তর বিশ্বাস করা হয়েছে সেখানে আল্লাহ তা প্রথমগুলিতে বলা হয়েছে প্রথমটাতে বলা হয়েছে ফিহিমা আইনানিয়ান প্রথম দুই জান্নাতের মধ্যে বলা হয়েছে জান্ন নাহর প্রবাহিত হবে আর শেষের দুইটার মধ্যে বলা হয়েছে ফিহিমা আইনান নদা খতান সেগুলিতে সেগুলিতে প্রাণী প্রবাহিত থাকবে অর্থাৎ প্রাণী উপচে পড়া পানি থাকবে তো সুতরাং আগেরটা হচ্ছে আগেরটা বেশি উন্নত এই জন্য সেখানে প্রবাহিত হবে আর দ্বিতীয় যে দুইটি জান্নাত সেখানে উপচে পড়া পানি থাকবে থাকবে না করা হয়েছে আল্লাহ তালা কোরআন করিমে এভাবে প্রত্যেক স্তরের জন্য কি কি ন্যায় রয়েছে সেগুলি উল্লেখ করা হয়েছে আমি একটি হাদিসের মাধ্যমে সেটা শেষ করতে চাই রসুল্লাহ সাল্লা বলেছেন জান্নাতান মিনফেদা দুইটি জান্নাত হবে রের আন মামা যার রোপ যার বর্তন হবে পেয়ালা হবে এবং যা আসে সবই হবে রৌপের আবার ও জান্নাত দেহাব আর দুটি জান্নাত হবে স্বর্ণের আ নিহত হুমা ও মা ফি হিমা আর তাদের মধ্যে সেগুলির পেয়ালা হবে রো স্বর্ণের এবং সেগুলির মধ্যে যা আসে সেই সেই জিনিসপত্র থাকবে স্বর্ণের এর ফলে বলেছে রসুল্লা সাল্লাম ওম আল কৌমে ও বাইনা ইউজ রব্বাহিমাউল কিবরিয়া আল আওয়াজি তারা এত উপরে থাকবে যে তার তারা আল্লাহতালার যে তার চেহারার উপরে যে किबरियाहार चादर रहे चादर यार शुद्ध भेद कर तू पर हिजान ना तेहदीन ता थ रसल्ला के जान दिलेन जरूर जा स्पेशल व्यवस्थापन रही है जिर्जाजाम काफुर मिर्जाइन जेविले सब ही थक उन्नत স্তরে যারা থাকবে তাদের জন্য এবং সবার জন্যই থাকবে কিন্তু উপরে যারা থাকবে তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা থাকবে বিশেষ কামরা থাকবে বিশেষ ধরনের আলাদা সৌন্দর্য সৌন্দর্য প্রকাশক জিনিসপত্র থাকবে সেটাই কোরআন মাহাদিস থেকে আমরা বুঝতে পারি আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করো পরবর্তী পর্যায়ে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখালদুলিল্লাহ রবিলাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবরকাত